ইবনু আব্বাস বর্ণিত তিনি বলেন নবী দিয়ে অতিক্রম করছিলেন এ সময় তিনি বললেন এদের আজাব দেয়া হচ্ছে। গুরুতর অপরাধের জন্য তাদের শাস্তি দেয়া হচ্ছে না তাদের একজন পেশাব করতে সতর্ক থাকত না অপরজন চোগল খড়ি করে বেড়াত তারপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল নিয়ে ভেঙে দুভাগ করলেন এবং প্রত্যেকের কবরের উপর একখানি গেড়ে দিলেন গণ জিজ্ঞাসা করলেন্লা রসুল কেন এমন করলেন তিনি বললেন আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি শুকিয়ে না যায় তাদের আজাব কিছুটা হালকা করা হবে ইবনুল মুসান্না রহমতুল্লাহ আলহি আম রহমতুল্লা আলহি বলেন আমি মুজাহিদ রহমতুল্লাহ আলহী হতে অনুরূপ শুনেছি যে তার পেশাব হতে সতর্ক থাকতো।